पुन सम्प्रचार दोपुर देे पीस टी बांगल् বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহি আর্শক শ্রোতা আমরা হাদিসের কাহিনী এই শিরোনামে অনেকগুলো হাদিসের ঘটনা আপনাদের সামনে ইতিমধ্যেই পরিবেশন করেছে আমি আবারও বলছি হাদিস এমন একটি মৌলিক বিধান যা ইসলামী শরিয়ার একটি অবিচ্ছেদ্য অঙ্গ পবিত্র কুরআন এবং শাহী হাদিস এছাড়া আমরা আমাদের আমুলি জেন্দেগি পরিচালনা করতে ব্যর্থ হয়ে যাব সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি এমন একটি কাহিনী যেখানে রয়েছে সবর বা ধৈর্যের এক অনুপম দৃষ্টান্ত আর সেটা হচ্ছেন আল্লাহ সুবাহার প্রিয় নবী হজরতে আয়ুব আলাই হিসালিম যিনি তার জীবনে আল্লাহ আল্লাফাকের পক্ষ থেকে বিভিন্নভাবে পরীক্ষিত হয়েছিলেন আর সে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন আল্লাহ প্রিয় বান্দা হিসেবে আল্লাহ সুবাহর কাছে তিনি পুরস্কৃত হয়েছিলেন আসুন এই আলোচনায় আজকে আমাদের আমন্ত্রণে যারা স্টুডিওতে সাড়া দিয়েছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেই আছেন পিস টিভি বাংলার নিয়মিত আলোচক শেখ মুজফ্ফরিনাফেজ এব আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি দর্শক শ্রোতা আমরা সেই ঘটনা আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি যেটা হাজরত আয়ুব আলাইহ সালামের জীবনে ঘটে গিয়েছিল আসুন আলোচনার অনুবাদমূলক বিষয়টি আমরা শেখ ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে শুনি ইসমিল্লাহামদুলিল্লা তু আসসালাম রাসল্লা বাদ আসলে নবীদের জীবনীতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ তালা বলেছেন যারা বিবেকবান তাদের জন্য এ সমস্ত কিস্যার মধ্যে রয়েছে অত্যন্ত শিক্ষণীয় অনেক কিছু আমরা আজকে যে আলোচনা সূত্রপাত করেছি আইব আলাইসালাতামের তার জীবনের যে জিনিসটা সবচেয়ে বেশি শিক্ষণীয় সেটা হচ্ছে সবরের যেটা আলোচনা করেছেন আমাদের আলোচক যে আসলে তার জীবনের থেকে অনেকে শিক্ষণীয় জিনিস অনেককে নিতে হবে হাদিসে আসছে যে তিনি আঠারো বছর পর্যন্ত রোগে আক্রান্ত ছিলেন এমনভাবে যে তার সমস্ত অঙ্গ পরিবর্তিত হয়ে যাচ্ছিল মানে তাকে চিনা দাটিনের অবস্থা হয়ে গেছিলো তার দূরের এবং কাছের সবাই তাকে ছেড়ে চলে গেছে হাদিসে দেখা যাচ্ছে সবাই তাকে ছেড়ে চলে গেছে একমাত্র দুইজন তার বন্ধু তারা দুজন ছাড়া সবাই চলে গেছে তার স্ত্রী এ তিনজন তাদের মধ্যেও আবার তার খেদমত করতে করতে তাদের মধ্যে অনেক একজনের মনে হলো যে আইব্যোধ এত বড় কোনো গুড়া করেছেন মনে হয় তাকে বলে রাহমা বর্ণায় আসছে বা আসল আমরা শব্দ পাইনি আমরা শুধু বলতে পারি এই কথা আই আলী ইসলামের বর্ণা যেটা আসছে শুধু রহমার শব্দটা আসছে তারপর তিনি করলেন কি কোন কারণে তারপর শপথ করলেন রাগ করলেন স্ত্রীর উপরে সেটা এর আগের ঘটনা বলছে সেটা হচ্ছে যে তখন দুইজনের মধ্যে একজন বলে উঠলো যে আইব বোধহয় এত বড়ো কোনো গুণা করেছে যার কারণে যে আল্লাহ তালা তার দিকে তাকাচ্ছে না এজন্য তাকে এত কষ্ট দিচ্ছে একজন বলার পর আরেকজনটা শুনলো শোনার পরে তার মধ্যে এটা আসর করলো প্রতিক্রিয়া করলো সে কথায় কথায় আইব আলাহিসাল্সলামকে সেটা বলে আইব আল্লাহিসামিতে খুব ব্যথা ফেলেন আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বি আন্নি মাসানি আব্দুরু আর হামরাহিদ দোয়া করার পরে তখন আল্লাহ তালা বলছেন যে তুমি পা দিয়ে আর আঘাত করো আঘাত করে পানি উঠলো সেটা তিনি ধোয়ার পরে পরিষ্কার হয়ে গেলেন এর আগে কি করতেন তারা দুইজনে তাকে নিয়ে বাইরে রেখে আসতো আর কাজটা সেরা সারার পরে রাহমা তার স্ত্রী যেটা আপনারা বললেন যদিও হাদিসে আসেনি তার স্ত্রী তাকে নিয়ে আসতো সময় তো যেভাবে অসুস্থ রুগীকে নিয়ে আসে নিয়ে আসতো কিন্তু আজকে তিনি আসার কোনো কারণে তার স্বামী তারপর রাগান্বিত হয়েছেন রাগান্বিত বলেছেন যে আজকে তো আমি বেত্রাঘাত করব তাকে একশো বেত্রাঘাত করব। এটা কোরআন থেকে আমরা পাচ্ছি কোরানে বলছে ইন্না ওয়াকুদ বিয়ে তিনি আল্লাহর কাছে ফিরে আসেন অত্যন্ত উত্তম বান্দা তিনি আল্লাহ তালা আয়ুবকে বলেন যে আপনি আপনার যে শপথ শপথ ভঙ্গ করবেন না আপনি একটি আটি নিয়ে যাতে একশুটি থাকে সেটা দিয়ে আপনি একটি আঘাত করুন তাতে আপনার শপথ ভঙ্গ হবে না তো আলাকুল্লাহাল কাবলা হাজ এর আগে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আইব আলাই সালাতাম তখন ওখানে ছিলেন তার স্ত্রী এসে দেখলেন যে এখানে একটা ভালো লোক বসে আছে সুন্দর যাকে চেনার কোনো উপায় নেই উনি এসে বলতেছেন যে আচ্ছা তুমি দেখতে তো ভালোই মনে হচ্ছে এখানে এমন কোন লোক যাকে নবী আয়ুব বলা হতো আয়ুব নবী বলা হতো উনি এখানে অসুস্থ একটা মানুষ পড়েছিল ওনা কি তুমি দেখছো আমি তো সেলো তুমি নাকি তারপরে তাকে নিয়ে বাসায় চলে গেলো মানে এমন ভালো হয়ে গেছেন যে চিনার কোন উপায় নেই আল্লাহ তালা ইচ্ছা করলে যখন যেটা হয় যিনি কষ্ট সহ্য করেছেন তা আল্লাহ তালার ইচ্ছায় কয়েক মিনিটে তিনি সুস্থ হয়ে গেলেন সম্পূর্ণ ভাবে এটা যে কত বড় জিনিস সেটা আল্লাহ তালা তাকে দিয়ে ধৈর্যের পরাকাশা দিয়ে আর তার স্ত্রীকেও ধৈর্য কত ধৈর্যশীলা বিরাট নজির সৃষ্টি করেছে কেমন পর্যন্ত কেউ যেন এরকম রুগীকে ফেলে না চলে যায় আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সুস্থ করে দিতে পারে জি আলহামদুলিল্লাহ জেজাকাল্লাহ খায়ের জনাব ডক্টর জাকারিয়া অনুবাদমূলক অংশটি আমরা আমাদের সম্মানিত আলোচক ও মহোদয়ের কাছ থেকে শুনলাম তো এর প্রেক্ষিতে যে সমস্ত শিক্ষণীয় বিষয় আছে আজকে সামাজিক প্রেক্ষাপটে সেগুলোর উপরে আলোকপাত করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের শেয়ক মুজফরবিন মহসিন সাহেবের ধন্যবাদ এই আলোচনাটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে বিপদ আসে মানুষের উপরে দুটা কারণে বাণী চূড়ান্ত এই ক্ষেত্রে যে নবীগণ সবচেয়ে বিপদগ্রস্ত বেশি কিন্তু এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে যে অন্যত মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্য বিপদ দেন আর একটা হলো পাপ মুক্ত করার জন্য তা আই ও বা আলাই সাল্লা তিনি নিষ্পাপ ব্যক্তি ছিলেন কোনো পাপের কারণে তার এটা হয়নি আর এইটা বুঝার কারণে যারা তারা ত্যাগ করেছে তারা অন্যায় করেছিল দ্বিতীয় বিষয় হলো এখান থেকে ফল আমসালো ফল আমসাল তার পরবর্তীরা এরকম বিপদগ্রস্ত হতে পারে আজকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে পৃথিবীর বড় বিজ্ঞ কোনো আলেমও দিনদার ব্যক্তিও এই রকম বিপদগ্রস্ত হতে পারেন আয়ব আলাইসাল্লাম যদি আঠারো বছর যাবত এই বিপদগ্রস্ত হয়ে থাকেন তাহলে একজন সাধারণ ব্যক্তি ছত্রিশ বছরে থাকতে পারেন তখন একটা বিষয় মনে করতে হবে যে তাকে আল্লাহ পরীক্ষা করছেন দ্বিতীয় বিষয় এটাও হতে পারে তার পাপ থাকতে পারে এমনকি হাদিসে আসছে যে একটা যদি কাঁটাও বিদ্ধ হয় পায়ে আল্লাহ তারই বিনিময়ে আল্লাহর বিপদগ্রস্ত হলে তার এখানে একটা বিষয় ইঙ্গিত দিয়ে শেখ কাছে আমরা ফিরে যাচ্ছি সেটা হলো যে এখানে অনেক কিছু মিথ্যা ঘটনা ইসরায়েলি গুরুত্বপূর্ণ আছে দর্শকরা আপনাদের আমরা অনুরোধ জানাবো যে নবীর উপরে মিথ্যা কোনো কাহিনী বললে অপবাদ দেওয়া হবে এটা মারাত্মকন্যা বড় পাপের চেয়ে বড় পাপ সুতরাং তাকে পোকায় কেটেছিল এটা পাওয়া যায় না এটা অসুখ হয়েছিল তার তিনি অসুখে পড়েছিলেন তবে আঠারো বছর অসুস্থ ছিলেন এটা সৈহাদিস দ্বিতীয় কথা তার স্ত্রী জেনা করেছিলেন বলে তাকে ব্যত্রাঘাত করতে চেয়েছিল এবং তার চুল কাটার যে এটাও সত্য নয় এইগুলো সব আমরা আমাদের প্রবীণ শ্রদ্ধাভাজন আলোচক শেখ এব ধন্যবাদ ভাবে বলছিলেন জাকারিয়া উপস্থাপনা করেছেন আমরা অবশ্যই বিরতির কেনারায় পৌঁছে গেছি বিরতি নেওয়ার পরে আমাদের সাথেই থাকুন আমি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 जानते देखुन हमारा एक अल्ला, बुजुन से नीतिमाल जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের সঙ্গে আছেন বিরতির শেষে আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে যাচ্ছি শেখ এবম হিজবুল্লাহ এহাদিসের আলোকে শিক্ষণীয় বিষয়গুলো এখন উনি আমাদের সামনে আলোকপাত করবেন ইনশাল্লাহুল্লাহ তো বলছিলাম যে আলিহালাম একজন নবী ছিল স্বাভাবিকভাবে নবী হওয়ার কারণে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবেন এটা ধরেই নেওয়া যায় তো আইব আলা পরীক্ষার ধরনটা ভিন্ন ছিল এখানে আমরা এটা পাই আর সেই পরীক্ষায় আইব আল ইসলাম উত্তীর্ণ হয়েছেন এটাও একেবারে মানে নিশ্চিত কারণ আল্লাপাক নিধেই সার্টিফিকেট দিয়ে বলেছেন তা আল্লাহ সার্টিফিকেটের উপর এখন সার্টিফিকেট দরকার আছে না কিন্তু প্রশ্ন হল যে কেন তিনি এই সার্টিফিকেট পেলেন উত্তর যে তিনি আল্লাহর সিদ্ধান্তের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে সেটা মেনে নিয়েছেন তো আমরা তো করি অসুস্থ হলে তো কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ আমাকে এটা দিয়ে যেটা আপনি বলেছিলেন যে কয়েকটা কাজ এটার মধ্যে হয় মানুষ যখন বিপদ আপদে পড়ে তখন হয়তো তার গুণা মাফ হয় অথবা তাকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক কি করেন এই ধরনের বিপদে ফেলে দেন এই জাতীয় বিপদ আসলে যদি আমরা সেটাকে এটি হচ্ছে আমাদের সফলতা আমরা যদি বিপথে হয়ে যাবে না আঠারো বছর একজন নবী করেছেন আমরা তো এখনো আলহামদুল্লাহ দেখি যে পাঁচ সাত বছর দুই চার বছর হলে দুঃখজনক হলো সত্য মা যিনি আমাকে লালন পালন করেছেন এখন হয়তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন সেই মার খেদমত করতে আমরা রাজি না আমার বউ রাজি না কথার কথা বাবার অবস্থাও এরকম হয়ে গেছে বহু পরিবারের এ ধরনের কান্না আমরা শুনতে পাচ্ছি আমার প্রিয় দর্শক ভাই বোন আল্লাহর বাস্তে এ ধরনের কেউ যদি অসুস্থ নিজ নিকটাত্মী হয়ে থাকে বিশেষ করে মা বাবা বা অন্য কেউ আইবা আলি ইসলামের দিকে লক্ষ্য করুন তার স্ত্রী আঠারো বছর পর্যন্ত খেদমত করে তাকে ছেড়ে যায়নি এখনও আমরা অনেক দেখি অনেক স্ত্রী স্বামীর যদি কোন রকমের দুর্বলতা বা কোনো রকমের অসুস্থতা একটি বিষয় আছে যে একটা কথা আসতে আমাদের ভাই বলেছেন যে ইসরায়েলি রয়তের ব্যাপারটাও কিন্তু আমাদের সাবধান থাকতে হবে ইসরায়েলি রয়তের ব্যাপারে হাদিসের মধ্যে তিনটা আমাদেরকে বলেছেন যে সমস্ত ইসরায়েলি রেওয়ায় আমাদের শরীয়ত সম্মত সেটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই দিমত নেই যে সমস্ত ইসরাইলি বিরোধী মহাফিকা তুক তখন হাতিসটা তোমরা সত্যও বলো না এবং মিথ্যাও বলোনা তারপরে আলিয়াম খুব কঠিন কথা ইসরা হচ্ছে আগেকার দিনে ইহুদি এবং নাসারাদের যে সমস্ত কিতাব আছে ওইগুলি বর্ণনা আসছে যেমন তাওরাতের মধ্যে ঘটনাগুলো উল্লেখ আছে এরা কি করে এটা আসল তাউরাত নয় ইজিল আসল ইঞ্জিলি তারা তারা বলছিলাম যে এই যে আইব আলামের ঘটনাটা এবং এই যে এই জাতীয় জিনিসগুলি উল্লেখ করা হয়েছে নবী স্ত্রীকে এখানে বড় ধরনের করা হয়েছে রাহমার কারণটা উল্লেখ করে দেন কারণটা হচ্ছে ওরা নবীদের চরিত্র হনন করে মানুষকে নবী আমরা সাধারণত মানুষ দেখি কেউ কেউ বলে আমার কি অপরাধ পাই শুধু আমাকে কেবল শাস্তি দিচ্ছে ও মুখে ভালো চলতেছে পাচ্ছে তারপরে তারপর কোনো রোগ নাই ব্যাধি নাই এটা ঠিক নয় এই যে জিনিস আমরা যেন হতাশ নিরাশ না হই এটা আমাদের কিন্তু একটা বড় শিক্ষা আমাদের নিতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে আইব আল্লাহিসাম এই ঘটনার ব্যাপারে আমরা যে জিনিসটা দেখি যে আল্লাহ তালা কিন্তু তাকে পুরো জিনিস ফেরত দিয়েছেন তার সন্তান সন্ততি হাদিস অনুসারে দেখা যায় আল্লাহ তাকে ফেরত দিয়েছেন সম্পদ ফেরত দিয়েছেন হাদিসে আসছে যে তার দুইটা উঠান ছিল যেখানে তার সেগুলি রাখতো সেটা ভর্তি করে একটাতে স্বর্ণ দিয়ে ভর্তি করে রৌপ দিয়ে ভর্তি করে দিয়েছেন তারপর তিনি গোসল করতে গেছেন গোসলের মধ্যে সেখান থেকে পড়ছে আকাশ থেকে স্বর্ণের ফোড়িং পড়তেছে তিনি সেগুলি আবার আঁচলে ঢুকাচ্ছেন সবই নিয়েছেন তিনি আবার তাকে আল্লাহ তালা সব ফেরত দিয়েছেন কোরআনিকারিমা আল্লাহ তালা এটাই বলেছেন তাকে আমি আবার তার আহাল ফেরত দিয়েছি তার সন্তান সন্ততি ফেরত দিয়েছি তার স্ত্রী আবার পূর্ণ সেটা হল যে কোনো মানুষ বিপদগ্রস্ত হওয়া মাত্রই মানুষ মনে করে যে বড় পাপি যার কারণে আজকে তার এই অবস্থা অন্যায় কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হলেই তাকে পাপি বলে আমি করব না দ্বিতীয় কথা হলো এই লোকটাকে আমরা যারা অন্যায় সেবা করতে হয় বিপদগ্রস্ত ব্যক্তিকে সেবা করার জন্য এগিয়ে যেতে হবে যেমন রাহমার কথা আল্লাহ রাবাহ উল্লেখ করেছেন এটা আহবাল স্ত্রী হিসাবে নিঃসন্দেহে তিনি একজন বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়েছেন আল্লাহর কাছে প্রমাণিত হয়েছেন তৃতীয় বিষয়ে ধারণ করলে এর উপরে আল্লাহ যে আবার পুনরায় ফিরিয়ে দিতে পারেন এটা আইব আলাহালাম তার প্রমাণ মুহূর্তের মধ্যে আঠারো বছরের সমস্ত রোগ তাৎক্ষণিক ভালো হয়ে গেল এটা কিভাবে সম্ভব আর মনে রাখতে হবে ইন্না আলা কদির সব করতে আল্লাহ রবাখাবান আমার মা বোনদের জন্য আমাদের মেয়েদের জন্য দেখুন স্বামী ভক্তি কিন্তু স্ত্রীকে বা আপনার মেয়েদেরকে আল্লাহর রহমতের যোগ্য করে তোলে দেখুন রাহমা বলুন আর আইব আলা ইসলামের যে স্ত্রীর কথা আঠারো বছর সেবা করেছেন টু শব্দটি করেননি শেষের দিকে কোনো কারণে দেরি হয়ে গেছে এই জন্য আইবু আলাইসলাম তাকে একসব ব্যত্রাঘাত করুন বলে কি করলেন কসম খেলে। আল্লাপাক সেই কসমটাকে যেমন আই পড়েছে এক মাস দুই মাস তিন মাস এক বছর তখন স্বামীকে ফেলে দিয়ে অন্যতম এই ক্ষেত্রে নারীদেরকে স্বামীর প্রতি ভক্তি প্রদর্শন করে যে ধৈর্য ধারণ করে ধৈর্য দান করতে হবে এবং আল্লাহর ফসলের উপর আপনার এটাও বড় জিনিসম রহমতুল্লাহ বলতেন দিন দিনের অর্ধেক হচ্ছে সবর অর্ধেক হচ্ছে শুকর ইমানদার সবসময় পায় ইমানদার যদি কোন কষ্ট পায় সবর করে আর যদি ভালো কিছু পায় শুকর করে তার জন্য কোনোটাই খারাপ নয় মুভমেন্টের প্রত্যেকটি কাজে আশ্চর্যজনক যে তার প্রত্যেক সব সময়টাই তার ভালো খাইরান। ভালো কিছু পেলে মানে রহমকারে ডাক্তার নয় কবিরাজ নয় ব্যক্তি নয় কেউ নয় একমাত্র এবং আর একটা জিনিস হ্যাঁ এখানে মনে করতে হবে আল্লাহ আমার বলে সব রহম করবেন দ্বিতীয় বিষয় মনে করতে হবে দর্শকদের উদ্দেশ্যে বলে দি শিক্ষাটা আপনি কি মনে করলেন যে আইবাহাল্লাম শুধু একবার বলেছিলেন না আপনাকে অসুস্থ থাকাকালীন যতদিন অসুস্থ থাকবেন ততদিন বারংবার আল্লাহর কাছে বলতে হবে আপনি অধৈর্য হয়ে বলবেন যে আল্লাহর কাছে এত বলছি কতদিন বললেন আপনি শেষ দায় পড়ে থাকলেন কতদিন হয়েছেন আপনি কি বারবার বলবেন না বারবার বলুন আল্লাহর কাছে প্রথম চোটে হচ্ছে আমাদের অনেক সময় প্রদর্শন করে ফেলে মানুষ এভাবে কখনো করা ঠিক নয় শুধু দর্শক শ্রোতা হায় আলাইহিসালাম আল্লাফাকের প্রসিদ্ধ এই পায়গম্বারের জীবন থেকে যে ঘটনা আজকে আমাদের সামনে আলোচিত হলো এ আলোচনা থেকে আমরা বড়ো যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে সাবর বা ধৈর্যের শিক্ষা আসুন আল্লাহ সুবাহনাহতাল্লার পক্ষ থেকে বিপদে মুসিবতে হরসে বিষাদে সুখে দুঃখে যে কোনো পরিস্থিতিতেই আমাদের উপরে পরীক্ষা নিরীক্ষা নেমে আসুক না কেন আমরা ইমানই চেতনা আর দৃঢ় মনোবল নিয়ে আল্লাহ ফাঁকের উপরে ধৈর্য ধারণ করার চেষ্টা করি যেমনটি বিখ্যাত ফা গম্বার আয়ুব আলহি সালাত সালাম করেছিলেন তাহলেই আমরা সফল কম হব এহলৌকিক এবং পরলৌকিক জীবনে মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আকুল কাউলিহা আস্তাহমিল মুসলিমিন আসসালামালকুম বরহমাত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 थ्री जीरो नम्बर जिरो डबल वन थ्री टू थ्री जिरो ओनो अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जीरो टू इस डॉलर अकाउंट नंबर जीरो डबल वन थ्री टू थ्री जिरो